ঈশ্বরের দুই সেবক পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে একটি মূর্তি বসানো ছিল শহরের একেবারে কেন্দ্রে আপাতমস্তক সোনা দিয়ে মোড়া আর ওর চোখে মনিটা ছিল নীল মনির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 আরো অবাক হয়ে যায় জল পড়ছে এই তুমি কাঁদছ কেন তুমি না খুশি রাজকুমার না আর খুশি নই কেন কি হয়েছে আমি যখন বেঁচেছিলাম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 যেখানেও দেখে মহিলা ছোট্ট একটা বাড়িতে ঘুমোচ্ছে পাখিটা লাল পাথর টেবিলের ওপর রেখে দায়। তারপর ও বিছানার সামনে যায় যেখানে মুখের সামনে পালকে ঠান্ডা বাতাস লাগতেই বাচ্চা ছেলেটা ঘুমিয়ে পড়ে পাখিটা উড়ে আবার রাজকুমারের কাছে যায় শহরে ফেরত যাওয়ার সময় পাখিটা নদীতে নামে জল খেতে যেহেতু ওর খুব চেষ্টা পেয়েছিল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 बंधुट सहार थे घरे ओपरे तुम्हारे चोख मन जाओ और गो तुम्हार चो नाबना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 দিন পরে ঈশ্বরে দুই সেবক তার কাছে দুটো জিনিস নিয়ে ফেরত আসে এবং সেগুলো ঈশ্বর দেয় তোমরা আমার জন্য কি নিয়ে এসেছো ওরা একটা মৃত পাখি